الحمد لله لله رب العالمين لله في الحي القيوم لله الذي هو الحي الذي لا تموت قوته وعظمه على احد والذي رفع السماء بلا عمد والله سبحانه وتعالى العالمين وفرصان الهيسة فلا يمتع من حيثه وآخره ولعن يقول لك فيه وآخره الخلق الهيسة فلا تسخبه في حيثه وآخره والصلاة والصلاة على حبيبنا الذي أرسله الله بإذن حيث وصيرا وزنورا أَمَّنْ الله الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ قَالَ وَلَٰكِنَّ كَثِيرًا مِّنَّا لَا يَشْكُرُونَ وَلَا يَسْتَطِيعُونَ مَا يَحْمِلُونَ وَلَا يَعْلَمُونَ ۗ وَلَوْ أَنَّ لَهُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا لَّا اسْتَطَاعُوا بِهِ كَيْدًا وَلَٰكِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا আসতে আবার চলে যাবে এতে চির সত্ত এটা লোকে বলতে হবে না পুজোতে হবে না দুনিয়া চিরস্থায়ী কারো বললো না কোন স্থায়ী যেমন মাসফ্যাকস্টি রজলা না বেটিনিক মাছলে মামা মারা যাবে বা স মারা যাবে। দশ মাছ পরে মানফ্যাক্টটেটা ছেলে আ আছে। তদপ দুনিয়ার ফ্যাট কিু য়েল জন্য নাথ সনস্ পা। প্রত পা সতত বছ। আমার মাতি মাে শ্ নালাদহন নকালবে মায়েতে হ। আর ও সীমারা ঠোলা দেওয়া আছে কতদিন আবার চিরোদিনের ঠিকানা ঠিকানা ঠিকানা মানুষ আখেরাতের তৈরি করে আখেরাতের তৈরির জন্য আল্লাহ মানুষকে দুনিয়াকে পাশে চিরোদিন থাকে জমিনের আল্লাহ কিন্তু যদি মেঘান চাই ওই শস্য উৎপন্ন করে আমি ঠিক না আমি যদি জমি না করি ও ছাড়া উৎপন্ন যে ফটল জমি থেকে আমি যাই ফটল জমিনে রাখা ওটা রাখা কি বলে হাজারো রকমের ফসল জমি দিতেছে না কিন্তু এটা যেই এলাকার লোক যেই ফসল জমি থেকে চাবে ওইটার মেহানা জমি থেকে আল্লাহ কিন্তু যদি জমিনের উপরে মেহানের দিকে রাখা হবে জমি না আঘাত কার্ডের মতো কোনো মেহানমত নেই না না বিভিন্ন মানুষের বিষয় আল্লাহ রকমের ভিতরে রাখা জমি যেটাকে বলে খনি দূরব্য ক্ষণ রাখা এখানকার মাঠের দিকে খনি দূরব্য আছে কিন্তু আল্লাহ রেখা দিচ্ছে এটাকে মানুষ প্রয়োজন মনে করলে দায়িত্বরা তালাস করতে হবে কোথায় কোথায় রাখা আছে তালাশ করতে হবে কোথায় কোন জিনিসটা রাখা আছে তালা তোরা ব্যবহুর ম্যানমতের মাধ্যমে ঠিক না কিন্তু আঙ্গুল হবে তো না হবে না হবে জমিনের ভিতরে সব স্বচ্ছ রাস্তা আছে সদর মানুষের ভিতরে সর্ব ধরনের যোগ্যতা কিভাবে কাজে লাগবে তার ওই জীবন গর্বের এই বিভিন্ন পড়া তার প্রতি উচিত আমাদের বিজেলা জীবন হিসেবে এটা আল্লাহ পর্য রাখতে গড়া জীবনটা না আমাদের জীবনের উদ্দেশ্য হল জীবন গড়া জীবন গড়বে এই জন্য আল্লাহ নবীদের মাধ্যমে ইসামের মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহর কারামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঠিক নির্দেশনা দিতেন তুমি কোন প্রাণের জন্য না আর কোন প্রাণও দিনের জন্য না দিনটাও মানুষের জন্য মানুষও দিনের জন্য মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিচিতি নেই পরিচিত না মানুষ আল্লাহর কাছে পরিচিত হল এলাকা হিসাবে পরিচিতি দেয় যোগ্যতা হিসাবে পরিচিতি দেয় কিন্তু বাউলার কাছে কোন মানুষের পরিচিতি এলাকা হিসাবেও না কোন মানুষের পরিচিতি যোগ্যতা হিসাবেও না কোন মানুষের পরিচিতি বংশ এগুলা তোমাকে মেহনত করে নিতে হবে সদরুক প্রত্যেক মানুষকে কি আর তুমি যখন সেই বীজের উপরে উপরে এই উপরে পুরাটা দেশ আফ্রিকার পুরাটা দেশ আফ্রিকার মানুষ গরিব কেন জানেন হ্যাঁ আফ্রিকার মানুষ গরিব না কেন কম্বর নিচে শুধু হীরা হীরা আর কিছু নাই হীরা দেওয়া বলা আল্লাহ করে দিয়ে রাখছে কিন্তু হ্যাঁ ওরা উত্তোলনও করতে পারতেছে না ব্যবহারও করতে পারত না তো গরিব গরিব থেকে তোমার ভিতরে যোগ্যতা আছে তুমি যদি আমি আমাদের যে আপনার মা সোনা চান্দির যেরকম তোমরা কমি নিয়ে করো প্রত্যেকটা মানুষকে আমি এরকম সোনা চান্দির ফটো ছোটির থাকে না তোর জীবন থাকবে না আসতে আসে চালতে না। চলে যেতে হবে আর দুনিয়া কিরমীন থাকা যারা উনি চিরদিন থাকতেন তো আকাশ তৈরি ওনার জন্যই তো জমি তৈরি ওনার জন্যই তো গাছতলা তৈরি সবকিছু অস্তিত্ব লাভ করতে উনি অস্তিত্ব লাভ করছেন কিনা আল্লা বাসাইবেন জীবনটাকে গড়ার জন্য বানানোর জন্য এখন জীবনটা গড়বে কিভাবে বানাবে কিভাবে এক জিনিসের দ্বারা আমার দিনে দিকে আবাদ করতে হবে যেমন যদি আবাদ না করা হয় তো ওটাকে বলেজর বলেন যে আবাদ জঙ্গল আর আবাদ করার ছাড়া চাকিটু হবে ওটার নাম দিকে জঙ্গল ওটার না করার দ্বারা চাকিটি জমিনে হবে ওটার নাম কি জঙ্গল আর জমিনের উপরে যখন মেহন করা হয় তো জমিনকে বলে আবাস বলি আর ওটার উপরে যা কিছু হবে ওটার নাম হবে বাগান বা সত্য শত্ত উৎপন্ন বাগান তৈরি বাগান বানিয়েছে বাগান বানিয়ে ওটা আবাস তৈরি প্রচুর মানুষের গড়ার জন্য আসবে জিন্দেগি আর দিন যদি জিন্দিগিতে না আসলো তাহলে মানুষের জীবন করবার সে যত দামি সোসাইটিতে থাকুক যত দামি থাকুক কেননা সোসাইটি আল্লাহ কোনো পরিচয় না পরিচয় নাকি তাহলে দিল্লি লাইস বলতেন না আল্লাহুল আল্লা উল্লা মশলাকে উত্তম কোন জমি আছে আপনি কলাপিয়া বাস করেন আপনার কোন দাম আল্লাহর সাথে নেই না আল্লাহ এরিয়া দেখেন না সোসাইটি দেখেন না আল্লাহ দেখার বিষয় দিন যদি আবাস আছে যার জিন্দিগি আবাদ আছে তার জিন্দিগি আবাদ করার একমাত্র বস্তু কি একমাত্র বস্তু কি জিন্দিগি আবাদ করতে পারবেন না প্রতিষ্ঠিত করতে পারবেন না ওই জন্য মাঝে মাঝে বলি যে বস্তু দিয়া উন্নতি করা যায় কিন্তু বস্তু দিয়া সুখ কিনা দেয় কিন্তু টাকা দিয়ে সুখী না যায় না সুখের সম্পর্ক দিনের ছিল যদি টাকা দিয়ে সুখী না যে করতো সুখী দিন মেয়েকে একটা দিতি মাসে কি করার তারপরে পুলিশ অফিসার প্রতি মতে কত দিত মেয়ের এক লক্ষ টাকা কিন্তু সুখ তাদের ঘরেই কা বিভিন্ন চিরোদিন কেউ থাকে না চিরোদিন থাকা যাবে না এটি সক্ষম সেটা চুলারি জল আজ তোকে হোক বাড়া বাংলা জীবন দিচ্ছেন এটাকে করার জন্য করার জন্য আর জীবন করার আর আবাদের জন্য মানুষের জিন্দিগিকে আসবে জিন্দিগি আবাদ হবে কিচ্ছু না থাকবে দুই মাস তিন চার ঠিক না চুলা জ্বলে নেয় মানলেন দুই মাস টি চুলা জ্বলে নেয় কোন অভিযোগ আছে কোন ঝগড়া আছে কোনাজ আছে হ্যাঁ জ্বলে নেয় কোন জগর আপনার কাজ কিচ্ছু নেই একটা দিন আছে এখন দুই দিন চুলানা জল দ্বিতীয় দিনের দিন ছেলেরা বাপকে বইয়ের করে দিবেরা বাপের দিব না দুনিয়া মানুষ মার প্যাট ঠিকানা দুনিয়া শিকানা আসল বাসস্থান আখেরা এই জন্য আখেরাত আর মাধ্যমে আখরা কেরকমের মাধ্যমে সেই জন্য আমরা নদী দিন সেই জন্য পূজা জিনিস এক ছোট দিন আর ছোট দিনের মেহান দিন বুঝিয়াছে যে দিন পুরো জন দিন ছাড়া আল্লাহ কাছে কারো কোনো গরিব নেই পুরাণে সব আল্লাহ বুঝেছে আমাদের একটা জিনিসও পুরানে বাদ দেয় আমাদেরকে বুঝানোর জন্য আমাদের আকলকে নিয়ে আসছে কখনো দেখা যাবে সম্পদ নিয়ে আছে। কখনো দেখা যাবে ক্ষমতা নিয়ে কখনো দেখা যাবে শক্তি নিয়ে আসছে দেখা যাবে জনবল নিয়ে এক একটা জিনিস থেকে পর্দা আইন আল্লাহ আমাদের সম্পর্ক ছিল একটা সম্পর্ক পুরাণে আনন্দে আল্লাহ অনেকগুলো সম্পর্ক নিয়ে আছে। কখনো বাপ সম্পর্ক আসছে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক আসবে কখনো বাপ সন্তানের সম্পর্ক আনতে কখনো বাই বাইর সম্পর্ক নিয়ে আসে সব পুরাণে লেখা আছে বাপ বেটার সম্পর্ক আনছে একদিকে গাই খাতেন ইসরাইমাল একদিকে রাখেন তার আব্বাকে ঈশার সম্পর্ক না আমাদেরকে দেখো সাথে সম্পর্ক বাপের বাপ বেটার সম্পর্ক একদিকে বাবা কলিন একদিকে বাপ আজাদ আমাদের সাথে বাপের কুমুর দাম নদীর দিকে আমরা তাকে আসে নদী কি বলে নদী কি করে নদীর মুহূর্তে মুহূর্তে কদমে কদমে আল্লাহ লোক লাগাইছে জন্ম জন্মনে। ওদি হুজুমের লক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ উপস্থিত যেন বলে আমার পাহারা দিতে হবে বলে কাঠে গুলা দিয়ে নিতে এরকম কিছু গুম পাটায় এরকম কিছু সারা এরকম কিছু নিতে যে আমার নবীর বিনোদিতা যারা করবে এরা এই না কারাগর ঠিক না জন্মটা একটা অস্বাভাবিক জন্ম হইছে না কি বলে সত্য শুরু যে কিরকম ইতিহাস গোয়েরা জন্ম তো মেটাইলা স্থান চলে আসছে চোদ্দ বছর বয়স পর্যন্ত মেটাইলার সাম একটা হচ্ছে রক্ষণাগ্রপন করবেন পাহারা দিতে বছর পর্যন্ত যখন ঘরে দুধ খায় তখন দুই চাইতে একজনে দেখা বাচ্চা করে ধরে নিয়ে আসছে ধরা নিয়ে আসব ডাইনে বামে আগে পিছিয়ে প্রচুর যত ধরনের দেখা হইতে পারে দেখতে দেখেই রুদি আলেরা সবাই একমত যে এইটাই যেটা আমরা তালাশ করতেছি ওই রুগী কিন্তু আমাদের ভিতর থেকে আসে নাই আসতে পুরায় সে ভিতর ক্রিয়া এখনই সুযোগ আমাদের হাতের মধ্যখানে জব করা প্রস্তুত জব করবে সেই মুহূর্তে বিকায়ে গেলে একটা ওই যাদের সাথে খেলতে ছিল ওরা সব দৌড়ে চলে গেছে হালিমা সাদিয়া থেকে খবর দিতে আমাদের ভাই মোহাম্মদ গায়েব হয়ে গেছে গায়েব পুরা দিক যখন তো উনি ওনার স্বামী দৌড়েছে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে আসবে এদিক দিয়ে রুগী আলেপরা পালায় কতক্ষণ পরে হুদেশ আবার ওনাদের সামনে নিয়ে আসলাম না এরকম চোদ্দ বছর বয়সের পরে টিকা আল্লাপ ডিগ্রি আরেক ইস্তালকে পাঠাইছে চোদ্দ বছর যেদিন পুরো যে এইবার দুইজন আমি একজন এইবার কি দুইজন মিটাই আর ওই নদীর চাচা আল্লাহ দেখেছে আমাদের সামনে ঠিক না আমাদের কাছে কোনো পরিচয় নেই আমি বুঝেতে চেয়েছি আল্লাহ দুদিন দেখো দুনিয়ার সোসাইটি দুনিয়ার ক্যারিয়ার দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা দুনিয়ার ল্যান্ড দুনিয়ার ল্যান্ড দুনিয়ার ব্যবসা দুনিয়ার বাণিজ্য দুনিয়ার পরিচিত দুনিয়ার জিনিসটা মাত্রা মাত্রা ও হায়াত দুনিয়া এটি তোমাদের দুনিয়ার জিনিস দুনিয়ার বিপরীত জিনিস আমাদের কাছে একমাত্র জিনিস একমাত্র পরিচিতি জিনিস আছে দিন নাই পরিচিতি দিন থাকবে আমরা তোমাকে চিনবো দিন থাকবে না তোমাকে আমরা চিনব না এই জন্য কারণ যখন বাড়ির থেকে রাহি হইতেন তখন পুরাণের ভিতরে আছে আমারও কিছু দিয়ে ফোটা ওলা দিয়া দেখেন আমাদের এরকম মাল তো দিনটা কি বলতে না না না না এটা জিনিস ওখান থেকে টাকাও ফেরত এটা কি ভাই খালা তো ভাই হলো কারু একই কম খালা তো ভাই পরিচিতি বাকি দিন ছাড়া চা আছে সেটা বেড়ে দুঃস্থ হয়েছে কাটানোর জন্য বর্বাদ জন্য পরিচিতি বস্তু দিন মূল্যের বস্তুও দিন জিন্দিগি আবাদ হওয়ার বস্তু উচিত জিন্দিগিকে করার বস্তু এই জন্য একটা জিনিস দিনের মেহান্নার একটা জিনিসের এমন না দুনিয়ায় পরিস্থিতি আছে তো আখেরা তো পরিস্থিতি না না পরিচিতি হয়ে আপনি আকাশ পর্যন্ত উঠতে পারেন কৌনে কত শক্তিশালী করতে পারেন আজ থেকে পাঁচ বছর আগে লম্বা লম্বা লম্বা লম্বা ছিল আমাদের হাতের না শুধু মাথার ডাক্তার যারা গাছ ধুলাতে আল্লাহ আমাদেরকে শক্তিশালী আল্লাহ কাউকে তো দেখি না একলা উম যেরকম যেরকম এক ভিতরে কামড়া বাটাই কর ঢুকেন তো নাই দেখেন তো নাই তো নাই ঘুরতেন দেখতেন থেকে ধরতেন যে এরা কি মানে এখন আছে বেশি ঘুরে যেতে সামনে চলে দেখতে পারবেন আপনার ব্রেনে ধরবে না সেটা মানুষের হাত দিয়ে কি ঘুরে করতে এরকম টেকনিশিয়ান এগ্রিকালচার এরকম এগ্রিকালচার কোমের এখনো একটা কমলার ভিতরে তিনটা কমলা ফলায় এখনো একটার ভিতরে কাজ এখনো একটা কমলার ভিতরে তিনটা কমলা থেকে আপনারা যে এক খাই আসতে পারেন এই জন্য জীবন ছোট না আসতেই একটু থাকবো না আল্লাহ দুনিয়ায় পাঠাইতেন জীবন বানান গড়ার জন্য আর জীবন গড়া আসবাই হল দিন দিন ছাড়া কারো জীবন গড়ে নাই কারো জীবন গড়বে না দুটা জিনিস দিন একটা দিন এক কিন্তু দিন জিন্দিগিতে হলে মেহান্ন ছাড়া এই জন্য হুদু দিনও দিনের মেহান্নও নিয়ে এই জন্য আল্লাহর কাছে দামি হইল তিনটা জিনিস একটু দামি কোনো জিনিস আল্লাহর কথা নেই জন্য আল্লাহ দিন আল্লাহ আল্লাহর দিন থাকবে দুনিয়া থাকবে দিন থাকবে না থাকবে আল্লাহ আমরা যদি সোনা দিয়া তো বানাইতে পারো তারপরও থাকবে না যদি বানাই তো বানাইতে পারো তারপরও থাকবে না দুনিয়ার কি জগতের চান কি জগৎ নাই সেই জন্য সগ্র জগৎটা চাল্লাহ দিনের মিলের উপরে দিনের চাকরির উপরে দিন সরায় দাও দুনিয়া অটোমেটিক চেপে যায় দিন আছে দুনিয়া আছে দিন নাই দুনিয়া নাই দিন আছে তোমাকে কর্ম আছে দিন নাই কর্ম রাই সব পেঁপে হয়ে যায় এই জন্য দিন টান নাই দ্বিতীয় আপনার কাছে দিন টান টান চাহা আমি সব না প্রমাণ হয়ে আনি আর অপেক্ষা করতে তার করছি কবে সে কবে মুরগি আছে আমার একটা কথা মনে রাখি আমরা পুরান সাথী অধিকার সেখানে নদীদের মেহেন টার্গেট হয় নদীরা টার্গেট নিয়ে নেয়নি টার্গেট নিয়ে মেহান্ন সামনে থাকে মেহান্নাল্লার সাথে সবচেয়ে দামি আর ইমের তর্জের মেহান্নালা তর্জের মেহান্নাল্লার সাথে সবচেয়ে দামি শুধু নবীরা উন্মতের সামনে রেখা মেহেন আপনার কাছে দামি নজর ওই মেহেন যে মেহান্নদের মানুষের জীবনের ভিতরে তিন সেটা আল্লাহ দামি এই তিন জিনিস আল্লাহ সবচেয়ে দামি মেহান্ন আর ওই তর্গে মেহান্নবীরা মেহান্ন ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে নবীরা কি করছে মেহান্ন ওই পদ্ধতিতে যে মেহান্ন করবে সে দামি হতে পারে আর আল্লাহ আসে সেই পদ্ধতিতে যে মেহান্ন করবে আল্লাহ তাকে ইসলাম করবে আল্লাহ করবে কি করবেন আর আল্লাহ তাকে তগুলও করবেন এই জন্য বেরে উঠত মানুষের শরীরের ভিতরে তিনটা জিনিসগুলো নেই নেই অঙ্গ প্রতঙ্গ পরিপূর্ণ সুস্থ থাকা এটা একটা আমি অঙ্গ প্রতঙ্গ পরিপূর্ণ সুস্থ থাকা অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু রু নাই এটা কোন দাম আছে দ্বিতীয় হইলো তার ভিতরে রু থাকা ঠিক আছে কোন দাম আছে হ্যাঁ তৃতীয় হইলো আকল আমাদের আরবি ব্যবসায় বলে আকল তরি আকল বুঝেন তো হ্যাঁ বুঝেন মানুষের শরীর এর বিষয়ে সবচেয়ে বড় দু তার বিপরে থাকা সমস্ত অঙ্গ প্রচঙ্গ শুদ্ধ থাকা আর আকল তার ঠিক তিনটা জিনিসের জন্য আল্লাহ তিনটা মেহান্ন রূহের জন্য আল্লাহ ইমানই ইমান ছাড়া রূপ নদী পরিিত্ত হবে না রূপ হবে না মন কর আমাদের বাঙালি ভাষায় যদি বুঝা গ্রাম্য ভাষায় মন মন পরিতৃপ্ত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমান না আসবে ততদিন পর্যন্ত মন পরিতৃপ্ত হবে না পরিপূর্ণ ইমান যখন চলে আসবে তো আদা দুনিয়ার ব্যবসায়ী আদা ব্যবসায়ী একদিকে আদা ব্যবসায়ী কি একদিকে আধা ব্যবসায়ী একদিকে ওইটা চুলার মধ্যে আমার ছেড়া এখন ঠিক না ঠিক আছে কি লিখা ইমান পরিপূর্ণ এখন চা দেখাও এই রূপ এটা দিয়ে পরিতৃপ্ত করতে পারবে না এটা তো বাকি পরিতৃপ্ত হওয়ার জন্য আখেরাতের অপেক্ষায় জান্নাতে কখন যাবে তখন এখান লেখা দিয়েছে তুমি সারা দুনিয়া দিন হেলাইতে পারবে না সারা দুনিয়া বিরতি করতে পারবে না হেলাইতে না সারা দুনিয়া দিয়েও হেলানো সম্ভব হবে না সারা তুমি দিয়েও তুমি হেলাইতে পারবো না এই দেখিকে পারবা পাশে আদা ব্যবসায়ী ও মনকে যদি পরিপূর্ণ করতে চাও তাইলে ইমানে মতলুব লাগবে ইমানে মতলুব পরিপূর্ণ ইমান লাগবে ইমান ওইখানে বিকির দ্বারা মুরা ধৈর্য ইমার পরিপূর্ণ ইমার যখন আসবে তো ইমানের বিক্রিতে রু পরিপুষ্ট হয়ে যাবে এখন ইমান দেখাইলেমান ধারে নৌ যখন আসে তো জানলাতের নাম যখন দেখাইতে থাকে তো রু ভিতর থেকে ছটফট করতে থাকে কখন বাড়ি বয় কখন রকিব আর রু যখন বাহির হয়ে যায় হাতিসের ভিতরে আসে বলতে থাকে মুনি দেরি মুখের ভিতরে শরীরের ভিতরে চেহারার ভিতরে বি আসে রাফ হইতে থাকে ভিতরে ভিতরে গোতনে দেরি কেন কাকনে দেরি কেন কেন যায় দেরি কেন দাসনে দেরি কেন খালি বলতে থাকে দেরি কেন করতেছ তাড়াতাড়ি করো কেন তোমরা দেরি করতেছ আর আখ রাতের মেরামত করতে দেরি এই জন্য হাজির আসে ইমামদা যখন মারা যায় তখন কি বলতে থাকে তাড়াতাড়ি করো তারাতরি করো আর যখন বেদিন মারা যায় তখন সে গোসল পড়াইতে থাকলে তখন ওই দা ওই ইরা ওই ধ্বংস কুলে যায় গোসল করাইতে কাকল কড়াইতে থাকে ধ্বংস কি করে কাক পড়া আবার জানাদের দিকে নিয়ে দিলে ওই দেখো মারে করো কি জানাজের মরাবি কবরের দিকে নিয়ে আসলে তাই কি মন পরিপৃপ্ত হওয়ার জন্য আল্লাহ কি মন পরিত্ত হবে না কিমানের মন পরিতৃপ্ত আর অঙ্গ প্রচন্ড পরিতৃপ্ত হওয়ার জন্য শূন্য শুরুর অঙ্গ প্রচন্ড পরিতৃপ্ত হবে না অঙ্গ প্রসঙ্গকে পরিতৃপ্ত করতে গেলে হুজুসের স্থানের শূন্য থাকবে পদমে পদমে শূন্য অঙ্গপ্রচঙ্গ পরিিত হবে অঙ্গ প্রতঙ্গি পরিপৃত্ত করতে চায় চক্ষু কান হাত পাও প্রত্যেকটা অঙ্গ প্রসঙ্গকে পরিপৃপ্ত করতে হইলে দরকার হবে যখন শূন্যতের চাদর প্রত্যেক সঙ্গে পড়া দেওয়া হবে এই জন্য যারা হত্যাবে দেশ শূন্য হনুস্কের স্থানে যারা করে পুরা পুরা আখেরাতের জান্নাতের সেই জন্য দুনিয়াতে আল্লায় কারো আকল চলে নেন যার সবচেয়ে বেশি করছে ভয় পারছেন কত কত সবচেয়ে বড় বিজ্ঞানী যে দুনিয়াতে নাম এর আকল আল্লাহ খুলতে মাত্র বলে নয় পার্সেন্ট প্রথম বাকি বিরানব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট প্রথম অফ এই জন্য অমরে পালক খবরে যখন জানু তো আকল যে থাকবো বলতে আকলের সব পর্দা গুলাতে খোঁজা দেওয়া হবে তো হাতে তালি দিয়ে বলছে তাই কোন চিন্তাই নেই মানে এখানে পরিপূর্ণ থাকবো পরিপূর্ণ জবাব দিবো আল্লাহ কে আপনার কে দিন কি পরিপূর্ণ জবাব দিব কোন চিন্তা নেই আকল খুনবে উড়া আখের আছে যাওয়ার পরে আখলের পরিপৃপ্তি হবে আখের আছে না সোনার বাগান হয়েপৃপ্তি হবে না আখেরা তবে এখানে যাবে না সেজন্য রস্ত মেরে তাইও ছোট আত্ম তুলে হবে আর আল্লাহর কাছে জীবন গড়া ছাড়া কোন প্রাণ তুই আর কত বড় শক্তিশালী কমে হাত কে দেখুন শক্তিশালী তুই আর কত বড় এগ্রিকালচার বালা কর্মা কে দেখো বড় এগ্রিকালচার বালা আপনারা দেখেন তো নয় এখনো ছয়শো কিলোমিটার পানি ওই ড্যামের ভিতরে জমা করে ইয়া মানে এখনো ছয়শো কিলোমিটারের পানি ড্যামের ভিতরে জমা করে ওই ড্যাম আপনি দেখলে আপনার আকর বুঝা যাবে যে ড্যাম এখন বানাইছে কি পুরান্ত পুরানটা তো রাখাই আসবে এটা নতুন বানাইছে দুই পাহাড়ের মধ্যখানে বাদ দিয়া এখনো তাদের এগ্রিকালচার আল্লাহ বলে এগ্রিকালচার দেখি কমিশ সন্তানকে দেখ ইব্রাহিম কে ব্যবসার আব্বাকে দেন মুসা কে দেখার ভাই খালাতো ভাই দারুনকে দেন এর কত বড় সম্পর্ক আলা আর পি আর কত মাল বাদশাহীরা সেই বাদশা ভেগবি তো পেরাউনকে দেখাউনের মতো বাদশাহী বাদশা ভেগবি তো তোমরকে দেখ আটশো বছরের রাজত্ব কত বছরের কত আট বছরের কত একটা না দুইটা না না শত বছরের রাজিত কোন বিরোধী পার্টি নেই বিরোধী পার্টি নাই মশা ঢুকার আগে চারশো বছর মশা ঢুকার করে চারশো বছর এক মশা আছে দুনিয়াতে যাতে আল্লাহ চারশো বছর ঘরে দিতে কোনো মশাকে আল্লাহ দিবে না ওইটা দিতে যেটা নমরুদের নাকের ভিতর দিয়ে তেমা দেশো বছর নমরুদের মগজ খাওয়াইয়া পালবে ওইটা কিন্তু দেখ তুই মন্ত্রিত্ব আমার মতো তুমি কত বড় মালার আধিপত্য আলাদা হয়ে গেছো তুমি পুরানি আল্লাহ আল্লাহ লেখেইছে তুমি বাপের সন্তানের পিঠে দৌড়েই যে তো আজকে আনতেছি সন্তান তোমার কোনো কাজে আসবে না কিচ্ছু করতে পারবে না সন্তান বাপের কিচ্ছু করতে পারবে না সব খুঁজে খুলে বানো না দিকে আর বলছে তোমাদের পরিচয় দুনিয়ার ভিতরে যাই না কেন কিন্তু আমার কাছে যদি পরিচিতি পাইতে চাও পরিচয় পাইতে চাও মূল্য পাইতে চাও দাম পাইতে চাও তাহলে এই জন্য আমার কাছে আর দিন যার আসবে সে আমার কাছে দাম সেই সে কালো সে আমার কাছে দাম আমার কাছে পরিচিত আমার কাছে সম্মানিত আমার কাছে ইজ্জতওয়ালা আমার কাছে মস্তবাওয়ালা আমার কাছে সানওয়ালা আমার কাছে আমার কাছে তার ভ্যালু আছে আমার কাছে তার ইজ্জত আছে আমার কাছে তার সম্মান আছে এরকম শরমান এরকম সরমান এরকম শরমান আল্লাহুল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে দিতেছেন যদিও মিথ্যা না হওয়ার হওয়া সম্ভব না তোমার সহি জন্মতুল্লাহ আমাদেরই একজন বুজুর্গ বেশি দিন আমাদের বুজুর্গ না দু হাজার বৎসর হয় নাই দুই একশো হয় শত বছর হইলে হইতে পারে শহীদ রহমত্লা উনি কখন খেয়ালছে যেদিন পালাকোটের ভিতরে শিখদের সাথে মুসলমানদের যুদ্ধ চলতেছে উনি কখন খাইছে সেনাপতিকে দেখা শিখ সেনাপতি যে খোদার কথন করে আমি হত্যা করি কখন তো খেয়ালছে আল্লাহ কখন বললাম শিখ সেনাপতি ওনাদের দুটু করে দিতে মাথা আলাদা শরীর আলাদা আর নদীর এই ছিল বালাকোটে একটা ছোট নদী আছে পাকিস্তানে বালাফোট লাহোরের থেকে যেতে হয় বালাথে লাহোরের থেকে যেতে হয় বালাফোটে এটা হল শিয়ালকোট পারে শিয়ালকোট জিলার ভিতরে পড়ছে বালাকোটে নদীর এই মাথায় এইবারে করে এসেছে শুধু শরীরটা নদী পার হইতে এক পিছনে সেনাপতিকে হত্যা করে এটা হল আটটা মার্লা আবার পরিচয় পরিচিতি দাম মাঝে মাঝে সব জায়গায় এটা বলা আমার অভ্যাস হয়ে দিকে তাকায় দেখেন কতগুলো দাম দিকে তাকায় দেখেন কতগুলো দাম আমারের দিকে তাকায় দেখেন সব গোলামের দল গোলামের গোলাম বোঝেন জমিনে তার পরিচয় থাকুক দাম সে কার্না আস বেলু সে দুনিয়া এটা হতেই পারে কিন্তু আল্লাহর কাছে তার কামান আর আল্লাহ কাছে ওই মেহান্ডটা আমি সেই মেহান্ডের বাড়িতে আসে মেহান্নাকে সকাল দান কি কালো দাম প্রত্যেকটা বহুত্ব আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমি যাব যাবোের কাছে ঠিক আছে যাব সমস্ত প্রথমে ওজন পেশ করছে দুই তিনটা ওজন আল্লাহ কোরআনে নিয়ে আমার বাড়ি হারুন আমার উজিদ বানাইবেন তাহলে এই কারণ করতে মৃত্যু লোক নির্বাচিত হইতে হবে নির্বাচিত হইতে হবে তোমার ভাইকে আমরা নির্বাচিত করে নবী বানায় দিলাম নির্বাচন তো দ্বিতীয় কথা আল্লাহ কোরআনে বয়ান করছে আমি হত্যা বাইরেছি উনি হত্যা করে নেয় হয়ে গেছে তারপর ওইটা গেছে কি ঠিক না তারা হাতে পাই গেলেই আমি তো আসামি ফেরোয়ারি আসামি ঠিক আছে যা তো সমাধান করতেছি আমি সাথে আমার আর আমার খুসরত নিয়ে আমার শক্তি আমার তুমি তার আমার খুসরত আমি তোমাদের সাথে থাকবো চলো দেখবি সমুদ্র আলাম আবার আল্লাহ আল্লাহ ঠিক আছে সব সমস্যা সমাধান হয়ে গেছে এখনো তো একটা সমস্যা বাকি বাকি লেখা আজিবো না প্রত্যেক কথার সকাল থেকে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতে দূরে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে দিকালে যখন ফিরতেন চিনাও যেত না ঠিক না চেহারা বিবন্ন হয়ে তুলা বালুতে চেহারার পরিবর্তন হয়েছে চোখ দিয়ে পানি চলে আসছে আত্মা আর ফাতেমা বিজলি চোখে পানি চলে আসছে আব্বা আপনার কেন কি দরকার কি বলে ঠিক না ঠিক না ঠিক না কি বলে করতেন হ্যাঁ মকানী ইন্দ্রানি করতেন সন্ধ্যা পর্যন্ত দেখতেছেন চেহারা দিয়ে কি বলছে আপার এরকম দিন দিয়া পাঠাইতেছেন আর যেই ঘরে বেড়িয়ে তাকে নিবে আল্লাহ তাকে নিজ না হয় আর যেই ঠোকরা প্রত্যেক ঘরে দোয়ার দিয়ে যাবে এটি আর যে ঠোকরাবে আল্লাহ তাকে দুনিয়া আঁকড়াতে ব্যয়সীতার কারণে দিনের বেহান্ন শেষ রাত্রে একটু আরাম করি না রাত্রে আরাম না দিনের বেহান্ন শেষ এখন রাত্রের বেহান্ন শুরু আপনার ম্যার মতো ধারাই নিম্ন সরদিন আপনি দৌড়াইতে থাকবেন মানুষের দুয়ারে দুয়ারে দুয়ারে দুয়ারে দুয়ারে দৌড়াইতে থাকবেন দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে থাকবেন একটা পর্ব আসবে সূর্য ঢুকবে মানুষ ঘরে ঢুকবে দরজা বন্ধ করে দিবে লুটে গাতে হাতে বাজারে আপনি কাউকে পাবেন না তখন আপনি কিভাবে মেহনত করবেন তখন তুমি কালি না এখন রাত্রে ওঠে আমাদের সামনে কামতে থাকেন কেউ সারাদিন মেহনত করছি এটার ফল তুমি দেওয়া দাও মানুষের ডিম দেওয়া দাও ইমাম দেওয়া দাও আমল দিয়ে দাও মারা আও আমার তার মারা আপনি আমার সাথে চেয়ে থাকবেন আমি যাকে তাকে ভালো লাগবো তাকে তাকে দিন দিতে থাকবো এই জন্য তৃতীয় দিনের মেহেন কাছে ওই মেহেন আল্লাহ আমাদের ছিল এটা আমাদের মতো মানুষের এটা ছিল রবীরা অন্যতকে সামনে রেখে আমি মেহান্ন আল্লাহামের কারণে মেহেন আমাদের দোয়ার পর্যন্ত করতে যদি মেহান্নহান্নাই আর যদি করতে শুরু করি আর থাকি ডাইনে না দেখলাম বামে না দেখলাম আগে না দেখলাম পিছিয়ে না দেখলাম কি হইতে কি পাইতে এটা না দেখলাম যদি মেহেন চুপু বন্ধ করতে থাকলাম তো আল্লাহর ওয়াদা সে এই মেহানা চলতেছে দেখতে যে আমার কি পরিবর্তন হতেছে আমি কি পাইতেছি কতটুকু করতেছি কতটুকু করতেছি না দিকে কোনো দেখা নাই চলতেছে তো চলতেই আছে মেহান বানায় যে চলতে থাকবে জাম মঞ্চ বাড়ি বাড়িতে চলতে থাকবে একদিন আসবে আল্লাহ যখন দেখাবে তখন পাপ করে আল্লাহ এই ছাড়া আমাদের কোন মেহেন্দ্র তৈলো ওই মেহান্ন এই মেহেন্দ্র তৈল ওই মেহান নর ভিতরে যদি পানি না থাকে তাহলে জঙ্গলের ভিতরে যদি সোনা দিয়া ধরেও দেওয়া হয় জমি কেউ বাস ক্ষমতা আসে না কি বলেন পুরো জমিটা যদি সোনা দিয়ে পানায় পানি আমরা গায়ে ফের দেয় বাস যাবে হ্যাঁ যাবে হ্যাঁ কেন পানি না হায়া জমিদেরও হায়াত পানির ভিতরে আমাদের হায়াত পানির ভিতরে আসার ওষুধে আসার মেঘম হইল দাওয়াত যেরকম জমিনের পানি পৌঁছে থাকে তাহলে উপরের পানি দিয়াও জমিনের পানিকে পুরা ধরা দেয় দাম নেয়া পুরা ধরা দেয় ঠিক না না করে না পানি গ্রীষ্মে শুকাইতে থাকে বর্ষায় আল্লাহ পানি করে আমরা দুটো জমিনকে জীবিত দেওয়ার জন্য আমরা পানির মেজাম উপর থেকে ধর্ষণ করি পানির উপর থেকে আমরা ছেড়া দেই আল্লাহ আর পানির মাধ্যমে সব জিনিসের ভিতরে আমরা জীবন ছড়া তদরুপ দিনের দাওয়াত দিনের মেহান্নতের মাধ্যম দিনের দাওয়াত হল পানি যেরকম পানি আসলে রু আছে দাওয়াত যখন চলতে থাকে মেহনত যখন চলতে থাকে তো মানুষের জিন্দেগির ভিতরে রু আসবে জিন্দেগির ভিতরে তিন আসবে এই জন্য তো খালেদ রাজি দুই হাজার আটে ওই কিলা দেখছি আমি ওই কিলা সেটা উনি একার সাথী না বিশ্বাস করানো যাবে না আপনার মানচিত্র দিয়ে বুঝবেন না আপনি বুঝবেন না এখন শুধু চার দিনের দেওয়াল দুদা আমি দেওয়ালে দুইটা ভিতরে দুইটা তো দেওয়াল দিইটা শনিবার ভিতরে আসতে পারে একা দিন একা ওনাকে জিজ্ঞাসা করছে তুমি পারবা ভিতরে যেদি আছে সব দিন উল্টা আমি তুই মানুষ বললার এই করতে পারবা কি খ্রিস্টেন আমার উঠার ভিতরে ঠিকা মারা আমরা এটা পারবো না অপেক্ষা কর নিজে দেওয়ালের উপরে উঠছে দেওয়ালটা উঠতে হবে আমার ওই দেওয়ালের নিচে আমি দাঁড়াইলে মনে হয় যে মোটামুটি একটা প্রচুর খারে আছে এরকম দেওয়াল উপরে সবাইকে সালাম দিয়ে বলতে অপেক্ষা নিজে চাপ দিয়া করতে লড়তে সবাইকে খাই তোলা ফটক খোলা দিতে দেওয়ালে পিলার ফটক খোলা দেওয়া দিচ্ছে আর শব্দ কি বলছে খুদ খোঁজ তাহলে মিনা মানে মীনা তোমরা শান্তির সাথে শুধু গণিমতের মাল জমা করার লেজার দূর আমি গণিমতের মাল জমা করতে পারবো না তোমরা গণিমতের মাল জমা করো বাকি শূন্য সব টাইক তোলা দিচ্ছে এখন আর কেউ লক্ষ্যে আছে কেন্দ্র বাকি সব দাম এই জন্য মৃত্যুর সময় ওনাকে যে ওষুধ দিতে তার কথা আমি ডলোয়ারের দাঁত পাইছি ওনার শরীরে প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যায় ওনার স্ত্রী বিশ্বাস করতে ঘরের মধ্যে তো কারণটা কি আমি আমার হাতে বাড়াই ছিলাম কিন্তু আল্লাহ রসুর আমাকে একটা উৎপাদি দিতে আল্লাহ ছাড়া ভাঙ্গা মতো আগে কিন্তু কর্মটা কি দেখে হাঁসের যান জগ করল বলে মরে মনে নেই মনে নাই ঘরে মর এগুলো যে গোসল দিচ্ছে এগুলো এই কয়টা সাতটি যে সাহায্যকে কেউ চাল করবে তিনশো ষাটটা স্ত্রীরে প্রত্যেক সত্তুরটা প্রত্যেকটা লিপুরে আমাদের আসিত আদিত মেরে আদিতের বেহান্ন বৃষ্টির মতো বৃষ্টি যেই মর্যাদা আলদার কাছে ওই মর্যাদা উল্লার কাছে যে করবে সেও হায়াত পাবে হাজারো মানুষের জিন্দেগিতে এর মাধ্যমে হায়াত আছে যেও কি হায়াত পাবে আর যে দাওয়াতের মেহানো মানুষ দাওয়াত টুটা পাটা মেহানো ছাড়া দুনিয়ায় দেখলে আমি তো অনেকবার বলি দুনিয়া যতটুকু আমি ঘুরছি আমার গর্তে আমি যতটুকু ঘুরছি মোটামুটি এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত গেছি ওদিকে নরওয়ের শেষ মাথায় গেছি এদিকে আফ্রিকার শেষ মাথায় গেছি মোটামুটি দুনিয়ার এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত যাওয়া হয়েছে যতটুকু দেখছি হবাওয়াতে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত আর কেরকম এরকম লোক আল্লাহ জিন্দগি বনে আসে এরকম এরকম লোকের আল্লাহ বানে আসিছে যাদের জিন্দি নিয়ে তাদের ঘর হাজার এই জন্য হয়ে যাচ্ছে আর করা আসবেন আর তিন জিন্দগিটা আনতে হলে মেহান্ন ছাড়া দুই তিন ডেগ্রি আসেন এই জন্য আমাদেরকে দিনও দিতেন দিনের মেহান্ন দিন তোমাদের জন্য দিনের মেহান্ন তোমাদের জন্য এই জন্য বানাইতেন দিনের মেহান্নকারী কোল্লা দামি এই দিনের মেহান্নকারীও দামি তার সকাল দামি তার বিকাল দামি তার দু দামি তার চোখ সজাগ দামি তার দু দামি সজা টাকা দামি তার নাকি নিজের ঘরে মরে তারপরে সাহা বছর বোধ করবে দাম বাড়াইতে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে বাড়াইতে আমরা নতুন ওইখানে নিয়ে পৌঁছেছে যে দিনের যদি ঘরে নেবে তারপর কি হবে তারপরে কিের মানে শাহাদাতের মহুর কেমন আপনাদের একটু বুঝে যেই ব্যক্তি মাসে কন্টিনিউ তিন লাগায় কয়েকদিন লাগাইল তো কয়েকদিন তিরিশ দিনের মধ্যে মরবো ঠিক না তিরিশ দিনে ধরে মরবো সে তো আল্লাহ করতে পারছেন চল্লিশ দিন লাগাইলে বৎসরের কয় দিন লাগাইল চল্লিশ দিন লাগাইলে কয় দিন লাগাইল চারশো দিন লাগাইল ঠিক না একে দশ চল্লিশ দশের মতো তো দিন ঠিক না আর দিন ও যে মরবো বৎসরের মধ্যে মরবো না বৎসর পাওয়া মরবোল্লাগাইলে পুরো বৎসর আল্লাহ ছবি জায়গা দিয়ে আমার দেখান ছবিটা ছুটবো কোন দিক দিয়ে আমার রাস্তা দেখান একটু আগে চড়ি ডেলি আড়াই ঘন্টা লাগাইলে কয়েক ঘন্টা লাগাইলো আড়াই ঘন্টা লাগাইলে ঘন্টা লাগাইলো ঘন্টায় আরে যেদিন মরবো ওই দিনে মরলে মরবে না তো কে মরবে ওটা মরছে চব্বিশ ঘন্টা রাজাচ্ছে পঁচিশ ঘন্টা আল্লাহ রাস্তায় ও শহীদের দিকে বহির হওয়ার রাস্তাটা কোথায় আল্লাহ রক এমনি বলেন নাই কোন রাস্তায় খোলা নাই শহীদ মৌধ করা ছাড়া ও ঠেলে আড়াই ঘন্টা লাগায় বৎসর দিনও আল্লাহর রাস্তায় মাসও আল্লাহ রাস্তায় বৎসর আল্লাহ মরবো মাসের মধ্যে মরবো বৎসরের মধ্যে মরবো যেখানেই মরবো তৈরি মৌবো এই জন্য দিনের মেহান্ন দাম নেই দিনও দামি দিন দামি তিনের মেহান্ন দামি দিন ছাড়া দাম রু আছে শরীরের দাম আছে রু নাই শরীরের কোনো দাম নাই এক টাকা দিয়েও কেউ কিনতে রাজি না একদিনেও ঘরে রাখতে রাজি না রাজি হ্যাঁ দিন নাই দাম নাই এই জন্য বেড়ে যাচ্ছ থাকে যদি কথা বুঝে আইসা থাকে হিম্বস্তরা আত্মীয় দিকে পাকা নিয়ে করি কোনো না কোনো স্তোরে আমি আমাকে কন্টিনিউ লাগাবো কোনো না পুনরায় পুরো এস করে পুনরায় পুরো এস করে কন্টিনিউ এটার ভিতরে যেন হাত না থাকে করতে চাবে শয়তান বলবে না না শয়তানকে পাখি দিয়া কন্টিনিউ নিজেকে লাগায় রাখা পুনরায় কোনো এস করে যে আমার আড়াই পয়সা কোন পাবে এটার সাথে আমার কোনো আপস নাই মাসের তিন দিনের সাথে আমার কোনো আপোষ নাই বৎসনের কিল্লার সাথে কোনো আকোষ নাই আমার দুই গাতের সাথে কোনো আকোষ নাই আমার দুই তালিমের সাথে কোনো আপস নাই যেই ব্যক্তি আকস্মিকভাবে পুরো না কোনো স্তরে নিজেকে লাগায় রাখবে কখন খোঁজার শুধু আল্লাহকে রাজিয়ার খুঁটি করার জন্য যে লাগায় রাখবে দুনিয়ার মানুষ তাকে কিছু দেখুক আর না দেখুক কোন পরিবর্তন সে পরিলক্ষিত করুক আর না করুক মৌদের লগ্নে আল্লাহ তাকে পাওয়া যায় এটার জন্য হিমতের সাথে দাঁড়ায় বলি যে আমাদের সামনে জোর আসতেছে পাঁচ দিনের জোর পাঁচ দিনের জোর একটা তো হইল যে বেড়ে যেত দৈনন্দিন রোজানা সপ্তাহারি ঠিক না চারটা কোচন রোজানা সপ্তাহে মাসে সপ্তরে না আমাদের আড়াই নার